الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وعلى عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله ودروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم فيما رواه مسلم عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلك آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا يوم الجمعة رواه مسلم والنساء وعبو داود والترمدين আজকে সংক্ষিপ্তভাবে জুমার দিন এবং এই নামাজ এর বৈশিষ্ট্য এবার হুকুম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব বলে আশা রাখছি কারণ প্রথমত এই দিনটাকে আমরা গুরুত্ব যেভাবে দেওয়া দরকার এইভাবে দিনা। না দ্বিতীয়ত এই যে নামাজ এবং খুঁতবার উদ্দেশ্য এবং যেভাবে কোরআন এবং সহাদিসের আলোকে আমরা জানতে পারি তার থেকে কিছুটা আমাদের ত্রুটি বিচিত রয়েছে দুই থেকে আমাদের আলোচনার অত্যন্ত প্রয়োজন মনে করি সংক্ষিপে বলে যাব আপনারা একটু বোঝার চেষ্টা করবেন জুমার দিনটা অনেকটা আমরা মনে করি যেহেতু ছুটির দিন এই দিনে ঘোরাঘুরি করতে হবে এই দিনে ভালো ভালো খাওয়া দাওয়া পাকাতে হবে এই দিনে একটা ভালো নতুন গানের ক্যাসেট সকালবেলা লাগাতে হবে এই দিনে রাত্রিবেলা যেহেতু সকালে ডিউটি নাই গান বাজনা বা একটা ভালো ফিল্মিলিম ছেড়ে আনন্দ ফুর্তি করতে হবে এই দিনের অনেক সময় এমনও আছে যে জুমার নামাজটাও অনেকেই পড়ে না জুমার নামাজ বা জুমার দিনের বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার আজকে আপনারা অনেক দেরি করে এসেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন এই জুমার দিনটা ওম্মাতে মোহাম্মদীর জন্য একটা বিশেষ দান আল্লাহর আলমিনীদেরকে এই দিনটা নির্বাচন করার জন্য বলেছিলেন কিন্তু তারা করে ইস্তলা শনিবারকে নির্বাচন করেছিল। আদেশ করেছিলেন খ্রিস্টানরা ওরাও নিজেরা নিজেদের মধ্যে মতনক্য বিভেদ করে এরা রবিবারকে নির্বাচন করেছিল আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন যে দিনটা চেয়েছিলেন সেই দিনটার জন্যে কিন্তু الله الرسول صلى الله عليه وسلم قلتين الله عن الجمعة من كان قبلنا فكان لليهود يوم السبت فكان لليهود يوم السبت وكان للنسار يوم الأحد فجعبنا فهدانا الله ليوم الجمعة فجعل الجمعة والسبت والأحد وكذلك هم تبعوا لنا يوم القيامة رواه مسلم হজরত আবু হাজার এবং আবু হাজার করছেন যে জুমার দিনের ব্যাপারে আমাদের পূর্বে তারা নির্বাচন করতে ভুল করেছে ইহুদিরা নিয়েছে বৃহস্পতিবার খ্রিস্টানরা নিয়েছে রবিবার এরপরে আমাদের জন্য হেদায়ত দান করেছেন আমরা জুমার দিনকে পেয়েছি যদি অন্য একাদেশে আছে যদিও তারা আগে আমাদের কিন্তু ফজলতের দিক থেকে আমরা আগে তারা পেয়েছে শনিবার আমরা শুক্রবার তার তীরটা কেমন শুক্রবার শনিবার রবিবার আমরা আগে নির্বাচনের দিক থেকে আমরা আগে আর শুক্রবার তে আল্লাহ রব আল চেয়েছিলেন তারাও যেন নির্বাচন করে কিন্তু করতে পারে নাই আমরা সময়ের দিক থেকে জমানার দিক থেকে পিছিয়ে পরে তাদের ইহুদি তারপরে খ্রিস্টান তারপরে আমরা কিন্তু নির্বাচনের দিক থেকে হেদায়তের দিক থেকে আমরা তাদের আগে এই জন্য আল্লাহ রসুল বলছেন যেমতের দিন তাহলে আল্লাহরফুল্লাহ আলামিনীর পক্ষ থেকে এই জুমার দিনটা ওম্মতি মোহাম্মদের জন্য এক বিশেষ নির্বাচন করে দেওয়া দিন এবং বিশেষ একটা ন্যামাতের দিন আসুন এই দিন সম্পর্কে আমরা সংক্ষিপ্ত गुरुत्व सम्पर्क आलोचना कर शब्द टा तीन भाई पढ़ा जा नमजर आहवान कर आदान है तुम्हारा दौड़ दल्ला जिकिर दिखे खुद बानार् नमज पढ़ार बेचा काओान परिज्य कर जुमारद्दीन के हरान अल्लाहबूल हरा आलमीन जुमारुद्दीन के नामकरण बेपारे जालियात जुगे जुमारदीन के यम आरोबा बलाम आरोबा পরবর্তী কেন একে জুমার দিন বলা হয়েছে এই দিনে তার জমা করা হয়েছে তার জন্মের যে প্রথম যেটা শুরু আর কি অর্থাৎ এই দিনে হয়তো আল্লাহ তার মার পেটে বাবা এবং মার মাধ্যমে তার জমা করা হয়েছে তাকে জন্ম এই পৃথিবীটা আসার জন্য কেউ বলেছেন যে না এই দিনে হজরত আদম আলী সালাতামকে জন্ম বা তৈরি করার আগে ফিরেস্তাদেরকে এই পৃথিবীতে আল্লাহ রবুল পাঠিয়েছিলেন যা ওই পৃথিবী থেকে বিভিন্ন রঙের মাটি নিয়ে আস ফেরা এই পৃথিবীতে এসে বিভিন্ন ধরনের মাটি নিয়ে গিয়ে আল্লাহ রব আলমিনকে দেন সেখান থেকে একটা মূর্তি বানা হয় এবং সেখান থেকে আল্লাহ রবুল আলমিন তিনি তার হাত দিয়ে হজরত আদমকে সৃষ্টি করেন এই যে দিনটা তার মাটি নির্বাচন করা হয়েছিল জমা করা হয়েছিল তবে একত্রিত করা হয়েছিল আর এই জন্য আল্লাহ নাম রেখে দিয়েছেন জুমা কে বলেছেন যে এই দিনে আসাদী রসুল সাল্লাহ মদিনায় হিজরত করার পূর্বে চল্লিশ জন সাহাবিকে নিয়ে এই একত্রিত করে নামাজ পড়েছিলেন ওই দিন থেকে এর নাম এমন জুমা তবে এর মধ্যে সবচেয়েতে কেউ কেউ বলেছেন যে কাবুগ্ন লুই বলে মানে নেতা ছিলেন একজন মক্কার তিনি এই দিনে লোকজনকে তার জাতিকে জমা করে কিছু অজমসিয় বা কিছু দিক নির্দেশনা দান করতেন কেউ বলেছেন যেহেতু আমরা এই দিনে একাত্রিত হয়ে নমাজ পড়ার জন্য একাতিত হয়ে জন্য তাকে জুমা বলা হয়েছে যাই হোক সবচেয়ে যেটা এখানে প্রাধান্য পায় সেটা হল এই দিনে হজরত আদম আলহিসের সৃষ্টির পূর্বে যে মাটি জমা করা হয়েছিল এই জন্যে তার নাম জুমা प्रथम जुमार नाम है प्रथम जुमार नाम मदीन आजरत कर पूर्व चल्स जन साम नाम एकत्रित परवर्ती रसुल्लाह नबरतर चौदहतम बचरे हिजरत प्रथम बचर जेटा हिजरत के कथा कूबानगरी सोमवार दिन সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার চারদিন তিনি অবস্থান করলেন কোথায় বানী আমরুগ্ন আউ উগ্ন আউফের গোত্রে আর কি আমরা যে গোত্র ছিল তারা এখানে অবস্থান করলেন কুবা মসজিদের তিনি ভিত্তি স্থাপন করলেন কুবার মসজিদ নির্মাণ করলেন শুক্রবারের দিন তিনি কুবা থেকে মুখে রওনা হলেন প্রতিমধ্যে বানু সালেম বিন আউ उपत्य जुम्मार टाइमला शुक्रवार सर्वप्रथम जुमा जेटा रसुल्लाम स्वयं नमज़ पढ़िए तक जुमा शुरू हो बार, बार जाए जुम्मार दिन ফজিলাত সম্পর্কে বেশ কিছু হালিশ এসেছে এই দিনটি দিনের মধ্যে সবচেয়ে সপ্তাহের মধ্যে যে দিনগুলি তার মধ্যে উত্তম দিন সবচেয়ে বলতে পারেন আরাফার দিন বছরের পুরা বছরের মধ্যে উত্তম দিন হলো আরাফা আর সপ্তাহের মধ্যে উত্তম দিন হল জুমার দিন ঠিক ভাবে রাত্রির মধ্যে সপ্তাহের রাত্রির মধ্যে যে রাত্রিটি উত্তম সেটাও হলো জুমার রাত্রি জুমার রাত্রি কখন শুরু হয় বৃহস্পতিবার দিয়ে দিন দিন শেষ হলে যখন সূর্য ডুবে যায় চন্দ্র উঠলে শুরু হয় তাহলে রাত আগে দিন পরে ঠিক বছরের মধ্যে উত্তম রাত্রি হচ্ছে লাইলাতুল কাদার লাইলাতুল কাদার যেরকম বছরের মধ্যে উত্তম রাত্রি ঠিক সপ্তাহের উত্তম রাত্রি কোনটি জুমার রাত্রি আল্লাহ রব্লা আলম একটা জমায়েত হওয়ার সেনি আলাই যে দিনগুলির উপরে সূর্যের সূর্যের আগমন ঘটে সূর্য উদিত হয় যে এই দিনগুলিতে এর মধ্যে সবচেয়ে উত্তম দিন কোনটি জুমার দিন এই দিনে হজরত আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন হজরত আদমকে আল্লাহ রব জামনাতে রেখেছিলেন আর এই দিনে হজরত আদমকে ওই জান্নাত থেকে বাইর করে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন অন্য বর্ণায় আছেন যে এই দিনে হজরত আদম আলী তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন পরে খুব জুমা আর এই জুমার দিনেই কিন্তু ক্যামত অনুষ্ঠিত হবে এজন্য একটু পরে আমরা আলোচনা করব যে আসমান জমিন হ্যাঁ গাছপালা পাখি পশু পাখি যত আছে নদ নদী সাগর মানুষ এবং জিন ছাড়া এই পৃথিবীর যত মাকাত রয়েছে জুমার দিনে সকলেই কম্পমান থাকে সকলেই বড় ভয়ভীত অবস্থায় এই দিনটাকে অতিবাহিত করে এই ভয়ে যে হতে পারে আজকেই আমার হয়ে যাবে কিন্তু আমরা যারা জিন এবং ইনসান ইনসানের মধ্যে যারা মুসলমান তারাও কিন্তু জানি না আমাদের দিল কাঁপে কিনা জানি না এই দিনটাকে আমরা কিভাবে তাকাই জানি না আমরা এই দিনটা কিভাবে গ্রহণ করি বরং আমরা এটুকুই বলতে পারি আমাদের সমাজের দৃষ্টি যদি আমরা দেখতে পাই এ দিনটা যেন খেলতাম দিন এদিনটা যেন রং তামশার দিন এই রাত্রিটা যেন গানবাজনা এবং থিয়েটার এবং আনন্দ ফুর্তি অন্যায় এবং অশ্লীল ব্যহা করার জন্য দিন এমনটা কিন্তু মনে হয় এখানেও ছুটির দিনে বিদেশি বা দেশি বা বাইরের মুসলিম বা গের মুসলিম অনেকে দিনে যে কাজগুলি ঘটে আমরা যেটা খবর পাই বিভিন্ন হচ্ছে সঈদুল আয়াম বলা হয়েছে ঈদ উল মুসলিম মুসলমানদের সাপ্তাহিক ঈদ আর মানে খুশি আর খুশি মানে অন্যায় দিয়ে খুশি এটা তো উচিত না বই রাত্রিতে এই দিনের দিনটাতে আল্লাহ করে আমরা পরে আলোচনা সেইদুলাইয় দিনের শব্দ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ রাত দিন হচ্ছে এই দিনটি আল্লাহ রবীন্দ্রের কাছে দুই দিন এবং ইয়ামুল আজহার চেই তো গুরুত্বপূর্ণ দিন হল জুমার দিন এই দিনের কিছু বৈশিষ্ট্য আলোচনা আমরা করব সংক্ষিপে অনেকগুলি বৈশিষ্ট্য আছে দেখি সময় যেটুকুলায় আর প্রথম বৈশিষ্ট্য হল رسول الله صلی الله علیه وسلم এই দিনের ফজরের নামাজে বিশেষ দুটি সূরা পড়তেন প্রথম রাকাতে পড়তেন সূরাত السجدة تاليف لام تنزيل السجدة আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা الدهر هل اتى على انسان حين من الدهر আলী بن عباس رضی الله تعالی عنہ ان النبي صلی الله عليه وسلم كان يقرأ في صلاه الفجر يوم الجمعه الف لام تنزيل السجدة وهل على انسان حين من الدهر মুসলিম হজরত আব্দুল্লাহ নবাস বলছেন মুসলিম শরীফ জাল্লা রসুল সাল্লি সাল্লাম জুমার দিনের রাত্রির ফজরের নামাজে প্রথম এবং সুরাত রাখাতে সুরা দহাত বা সুরা ইনসান তিনি পার করতে। আজকাল অধিকাংশ মসজিদগুলিতে এই সৌন্নতির আমল নাই বরং কোন কোনো মজহাবে নির্দিষ্ট সুরা পড়াকে মাকরুহ জানে মাঝে যদি আরো অন্য অন্য নামাজের কিছু নির্দিষ্ট সুরা তিনি পড়তেন এজন্যে ইমাম যিনি হবেন রাসুল সাল্লাহ সাল্লামকে সত্যি যদি তিনি ভালোবাসেন তাহলে এই সুরা দুটোই মুখস্থ করে নামাজে জুমার দিনে পড়া উচিত জুমার দিনে এবং জুমার রাত্রিতে বেশি বেশি করে তোমরা আমার প্রতি দুরুদ পাঠ করো বুঝতে পারলেন বৈশিষ্ট্য হল মহানবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি দুরুদ এবং সালাম পাঠ করা তিন নম্বর বৈশিষ্ট্য হল সলাথল জুমা এই দিনে একটা কি রয়েছে জুমার নামাজ রয়েছে যেটা ইসলামের ফরজের মধ্যে যতগুলি ফরজ রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফরজ জুমার নামাজ এবং এই দিনে মুসলমানদের একত্রিত হওয়াটা একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা জমায়েত পরে আসতেছি জুমার নামাজ সম্পর্কে আমি পরে আলোচনা করব। এর গুরুত্ব আমরা আলোচনা করলে বুঝতে পারবো তাহলে এই দিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হল যে এই দিনে কি রয়েছে বিশেষ একটা নামাজ রয়েছে এবং পরে আমি বলবো যে জুমার নামাজ কিন্তু জহরের পরিবর্তে না জুমার নামাজ কিন্তু কসর না চার জায়গা চার রাখাত জায়গায় দুই রাখা বরং জুমার নামাজ একটি স্পেশাল মুস্তাক নামাজ তার নুকুম আলাদা তার নিয়ম আলাদা তার সবকিছু আলাদা চার নম্বর হলো যে এই দিনে গোসল করা একটা বৈশিষ্ট্য গোসুল করে নমাজটি মুসলমানের জন্য জুমার দিনে গোসল করা উচিত অন্য বড় নাই এটা আপনার বোখারি মুসলিম এবং আহমদের হাদিস মুসলাদ আহমদ মুসর আহমদের আরেকটা হাদিসে বলা হয়েছে আতর ব্যবহার করা এটা কি জরুরি অনেকের মতো সেই যুগে তো ওয়াজেব ছিল কারণ সেই দিনে কিন্তু পানির অভাব ছিল মানুষ ঢিলা পুরোপুর ব্যবহার করত গোসল করতে পারতো না জুমার দিনে নামাজ করতে গিয়ে গন্ধবায়ের হতো তারা ওই আপনার চামড়ার কাপড় ব্যবহার করত। এই জন্য সেই জমাড়াই কিন্তু এখন ওয়াজেব কি না ওলামাদের মধ্যে সুন্নদ যেটাকে বলা হয় আর কি পাঁচ নম্বর হলাইকুম এই দিনের বৈশিষ্ট্য যে এই দিনে কি করা সেন্ট বা আতর ব্যবহার করা অন্য দিনের চাইতে এই দিনে আতর छम्बर नमजेल बुना জুমার দিনে তুমা রাহা এরপরে মসজিদে গেল কুরবানি করলজিদে পৌঁছবে সেই ব্যক্তি উট কুরবানি করলো ওমানরা হাফিসা আতিস্তা আনিয়া এরপরের মুহূর্তে যে যাবে ফাঁকা আন্না মা বা কারা সেজন্য একটা কুরবানি গরু কুরবানি করলো ওমানরা হাফিসা যে তৃতীয় মুহূর্তে যাবে বা কান্নমা কর্রাবা কাবাস আকরান সেজন্য দুইটা সিংওয়ালা কি করল একটা দম্বা কুরবানি করল ওমান রাহা ওমান রাহাফিস যে চতুর্থ বা চতুর্থ সময় গিয়ে পৌঁছবে তা কান্নামা করবা যা যাজা সেজন্য একটা মুড়ি কোরবানি করলো ওমন রাহাফিস পঞ্চম যাবে বা পঞ্চম সময় গিয়ে পৌঁছবে কান্নামা করবা বা সেজন্য একটা দেব কোরবানি করলো অনেকে আছে যে মুরগি কুরবানি করে কুরবানির দিন বা ডিম কুরবানি করে অনুযায়ী কুরবানি করে দেয় কুরবানের দিন দিন তাহলে তার কুরবানি হবে না কারণ ওখানে বলা হচ্ছে বাহি মাতুল আনাম এর আগে কুরবানি আলোচনা করেছিলাম না যে বাহি আনাম বলা হয় উঠকে দুম্বা এবং ভেড়া যেটা আমরা বলি এর সঙ্গে খাসি বকরি যেটা আর হল আপনার গরু এই চারটা বাকিগুলি এর জন্য কুরবানি করে দেবেন আমার তো কিছুই না আজকে মুরগি জয় করে দিই কুরবানি হয়ে যাবে তা হবে না বুঝতে পেরেছেন হাজারা তিলমালাও না আজ দিকে যখন ইমাম সাহেব বের হয়ে যায় আজান হয়ে যায় তখন ফেরেস তারা তখন খুব রাহুল্লা বলছেন আমি আবদুল্লাহ সঙ্গে জুমার মসজিদ জুমার দিনে জুমাই গিয়ে পৌঁছলাম গিয়ে দেখেন তিনজন মানুষ তার আগে এসে পৌঁছে গেছে সকল আরবাহ চার জনের চতুর্থ জন আল্লাহ আর আল্লাহর কাছ থেকে চারজনের চতুর্থ জন কখনোই না দূরে সময়ের কাছ থেকে আমি শুনেছি কে বলছেন আব্দুল্লাহ তেমতের দিন আল্লাহর নিকটে থাকবে জুমার দিনে যাওয়ার উপরে নির্ভর করবে যে যত তাড়াতাড়ি যাবে সে তত নিকটে থাকবে কার আল্লাহ আল্লাহ কে হবে যে প্রথম মসজিদে যায় দ্বিতীয় কে হবে আল্লাহ যে চতুর্থ হবে ও রা বে আর আল্লাহ আর চতুর্থ জন কতই না আল্লাহ থেকে দৌড়ি রাহু নো মা যাওয়ালি বুঝা যাচ্ছে এমন আছে যে সাহাবাহাম নাস্তা না করেই মসজিদে করে মসজিদে সময় আছে ওই সময় যারাই পৌঁছবে হজরত আবদুল্লাহ মসজুদের এই হাবিস দ্বারা প্রমাণিত হচ্ছে যেখানে ব্যক্তি এক দুই তিন ধর যে যত আগে আজ রয়েছে তত কে দিন আল্লাহ নৈকট্য লাভ করবেন আল্লাহ নিকটে থাকবেন আর আল্লাহ নিকটে যারা স্থান পাবেন তারা নিঃসন্দেহ আল্লাহ এবং আল্লাহরাই পাবেন এই আমাদের এই তাড়াতাড়ি ছুটির দিন যেহেতু সারা রাত্রি জেগে কেউ তো তাজ খেলা অভ্যাস কেউ তো ঘোরা অভ্যাস কেউ তো হয়তো ফিল্ম দেখা অভ্যাস আর আগান হচ্ছে তাও ঘুম ভাঙে না এই যদি মুসলমানদের অবস্থা হয় তাহলে সত্যি এটা অত্যন্ত লজ্জাকর এবং কি একটা বিশেষ বৈশিষ্ট্য নয় নম্বরে হলো যখন ইমাম ক্ষুদা দিবেন তখন এই ক্ষুদাসনা শুনতে হবে এবং অনেকেরই মতে কি খুদ্াসোনা ওয়া যাবে খুদ্াসনা কেউ কেউ বলেছেন সন্ন্যত কিন্তু যেটা রাজে মত সেটা হলো দশ নম্বরে হলো এই পাঠ করেন আপনারা এটা আপনার জানা আছে কিনা রসুল্লাহাম বলছেন মন করা সুরাত सुबहानल्ला दिन तर आलो ता आलो दान कर पापड़े छोट पप सबगुली अल्लाह रबुल आलमीन बाफ कर देवे अल्लाह এত বড় ফুদ এই জন্য একটা কি বৈশিষ্ট্য অন্য একটা জৈব হাদিসে আছে যে ব্যক্তি এই সুরা পাঠ করবে এর আগে হাকিম পাই হাকিম এবং দারেমি রাহে মাহমুদ জামিয়া বর্ণনা করেছেন হাদিস্তা সহিদ অন্য একটা হাদিস হজরত আলী থেকে এসেছে হাদিস্তা বুস্ত জিব যেখানে বলা হয়েছে যে ব্যক্তি সুরা কাহাব পাঠ করে মানে তারা সুরা কাল কাপ থেকে বড় কঠিন তুব হালিসটা জিয়াউল মাকদসী আহাদিসারাই বর্ণনা করেছেন কিন্তু হালিসটা দুর্বল কিন্তু একটা সহিদে আছে যে ব্যক্তি সুরা কাহের প্রথম দশটা এক পাঠ করবে সেই ব্যক্তি থেকে কি করবে ফেলবে। জন্য আমরা নমাজে পড়ি না ও কামিন আছে কিনা ফেতনা তো মসিহদাল করেন না আপনারা তাসা দোয়া পড়েন কিনা এগারো নম্বর হলো এই দিনে অন্য দিনের জোহর যখন জোহর ঠিক যখন সূর্য মাতার উপরে থাকে নামাজ পড়া মাকরু কিনা কিন্তু আমার দেশে মসজিদগুলিতে লাল বাতি কি যে মাকরু নামাজ পড়া যাবে না না জুমার দিনের কোনো মাকরুম সময় নেই জুমার দিন আলা নামাজ পড়তে থাকবে বুঝতে পারলেন এজন্য, হানিসে আছে যে রসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি জুমার দিনে আসবে মসজিদে এবং আসার পরে সে যা ইচ্ছা তা নমাজ পড়তে থাকবে ইমাম বাইর হওয়া পর্যন্ত নমাজ পড়তে থাকবে অথবা মানে ইমাম বাইর হওয়া পর্যন্ত নমাজ পড়তেই থাকবে এটা বুঝা যাচ্ছে যে আর কোন নির্দিষ্ট নিষিদ্ধ সময় নেই এটা পরে আসতেছে আমি হানিস্তা বর্ণনা করবো আপনার জন্য এই জন্যে এই দিনে কোন নির্দিষ্ট নিষেধ সময় নেই এই দিনে আপনি ওই ঠিক যখন সূর্য মাথার উপরে তখন নমাজ পড়া আল্লাহ রসুল বা জেনেছেন কিন্তু জুমার দিন ব্যাতিরিকে হালিসটা জয়ীফ হল পরবর্তীতে হালিস আসছে যেটাকে অথবা তার স্ত্রীর আপনার সেন্ট বা আঁতর ব্যবহার করবেশজিদে যাবে ফলাইন দুজনের কাজ পাড়ায় পাড়ায় যাবে না দুজনকে অনেকে আছে আসবে দেরি করে যাবে সামনে লাইনে নিষেধ কাজ পারে ভাগ করে করে সামনে যাওয়া যেখানে জায়গা আছে পারবে নমাজ পড়বে সুম্ম এরপরে সে চুপ করে থাকবে ইদা তাকাল্লাম ইমাম ইমাম যখন কথা বলা শুরু করবে ইল্লাহ রহমা বৈন বৈমা তিল ওখরা তালে তার আগের জুমা এবং পরের জুমার মধ্যে এই দিনের বৈশিষ্ট্য হল কোন নিষিদ্ধ সময় নেই আলাহাতুল্লা পড়বে বাতি জ্বালানোটা নিঃসন্দেহ সই হাদিসের খিলাফ বুঝতে পারলেন অনেকে ইন্ত এই দিনের বারো নম্বর বৈশিষ্ট্য হলো। যে জুমার নামাজে প্রথম রাখাতে সুরাত কি পড়া মুনাফে পড়া অথবা আসিয়া আমাদের দেশে একজন পড়ে না কেন বলে আমাদের মাঝাবে নেই আমাদের হানাফি মাঝাবে নির্দিষ্ট কোন নামাজ পড়া মাত্র আপনার মাঝাব যদি সেই হাদিসের উল্টো হয় নিঃসন্দেহে সেটা ত্যাগ করে আপনাকে আর দ্বিতীয় রাখাতে সুরা গাছিয়া তিন ভাবে রাসুল সাল সাল্লাম করেছেন প্রথম রাখাতে কি ভালো করে শুনেন জুমা দ্বিতীয় রাখাতে মনে একটা সুরত দ্বিতীয় সুরত হল প্রথম সুরা আলা এবং এইভাবে রাসুল সাল্লাম থেকে তিনি পড়তেন এটা ইমামদের পড়া উচিত তেরো নম্বর বৈশিষ্ট্য হল যে এই দিনটা এই ঈদের দিনটা বারবার আমাদের কাছে আসে যদিও বছরের দুইটা ঈদ কি বছরে একবার আসে কিন্তু দিনের মধ্যে সর্দার দিন হচ্ছে জুমার দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন মহত্বের দিন এবং আল্লাহর কাছে জুমা ফিতের এবং আজহার দিনের চেইত এটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে পাঁচটা বৈশিষ্ট্য রয়েছে এই দিনে একটি সময় রয়েছে এই দিনে যে একটি সময় রয়েছে এই সময়ে এই বান্দা যদি কিছু চায় হারাম কিছু যদি না চায় তাহলে আল্লাহ রব আলিন কি করবেন অবশ্যই সেই বান্দাকে দান করবেন আর একটু আছে অন্য জায়গায়কে আরেকটু বর্ণ করব হাদিস্টা ইস্নাদুল হাসান ইমাম আহমদিন হাম্বাল মুসান আহমদের তৃতীয় খন্ড চারশো নম্বর খ্রিস্টান এবং ইবনে মাজাই হাজার চুরাশি নম্বর হাদিস এদিনের চোদ্দ নম্বর বৈশিষ্ট্য হল যে নতুন কাপড় পরা বা সুন্দর কাপড় পরা সবচেয়ে ভালো কাপড় পরা বল যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে তার আতর ব্যবহার করবে এবং কি করবে সে ব্যক্তি তার ভালো কাপড় পরিধান করবে সোম মা যা এরপরে সে মসজিদ দিকে বের হয়ে গেল সে যাবে না তুমি যখন তার আসবে তখন সে চুপ করবে হাতিয়া নমাজ পড়া পর্যন্ত থাকবে কান আপারাতি তাহলে তার এক জুমা থেকে আরেক জুমার যত সাহা বলছেন আবদুল্লাহ সালামের হাদিস মেম্বার জুমা আল্লাহ জুমা দিন মেম্বারের উপর দাঁড়িয়ে বলেছিলেন কি বলেছিলেন মা হাদিস তাহলে বুঝে যাচ্ছে জুমার দিন আমরা অনেক সময় দেখা যায় মুসলিদায় গিজি পড়ে বাড়ি গেলে মার্শাল্লাহ নতুন জামা হ্যাঁ ব্যবসাতে গেলে নতুন জামা বাজারে গেলে বন্ধু বান্ধবের কাছে গেলে রা মার্শাল্লাহ সুন্দর কাপড় চোপড় পরে যখন কাজে যাই সুন্দর কাপড় কিন্তু আল্লাহর কি করো সৌন্দর্য বঠিত করো আল্লাহর আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্য কে পছন্দ করেন এই জন্য দিনে নতুন কাপড় বা সুন্দর বা ভালো কাপড় বা নির্দিষ্ট করে একটা কাপড় রেখে দেওয়া এই দিন কাপড়টা শুধুমাত্র জুমার নামাজ পড়ার জন্য এই একটা বৈশিষ্ট্য পনেরো নম্বর হলো এই দিনে মসজিদ কি করা আগরবাতি আব্দুল্লাহ নামি মুজাম্মীর মানে যেহেতু ওই কি করতো আগরবাতি জ্বালা তো ওই জন্য পড়ে গেছে কি ওর লক পড়ে গেছে মুজাম্মির তাকে হজরত উমার রাজিয়াল আদেশ করেছিলেন মদিরার গুলিকে যখন ঠিক দুপুর হয়ে যাবে একটা আম হালিশ আছে যে তোমরা মসজিদ কি করো সুগন্ধি করো অনেক সময় মসজিদে দেখা যায় বিশেষ করে কোম্পানির মসজিদ আপনাদের যাই না কি আমাদের আহসার বেশিরভাগ কোম্পানির মসজিদ বড় কার ওপর ফরজ জুমা নমাজ এই দিনে সফর না করা বিশেষ করে সময়ে যদি হয়ে যায় নমাজে এর উপর সফর না করা এই দিনে সালফেসাল থেকে অনেক ওয়াক অনেক কেসা বা ঘটনা এসেছে যারাই এই জুমার দিনে সফর করেছে তাদের তেজারা ব্যবসায়ী লাভ হয় নাই ক্ষতি হয়েছে ইমামের কাছে গিয়ে বসলো আর যত নিকটে গিয়ে বসবেন কেমন দিন তত আল্লাহ নিকটে হতে পারবেন এবং ইমামে চুপ করে কি করলো খুব শুনলো তাহলে তার প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা কদমে কদমে एक निकी की रोजा रखे सारा रि क्या कर आल्ला नमज पढ़े लोकटारत निकी हार कथा एक बचर पुरा बच्चे रोजा पूरा बच्चे नमज पढ़े প্রত্যেকটা কদমে কদমে তার এবং একটা বছর যে বছর তার রোজা আছে এবং বৈশিষ্ট্য মাহমাদ চতুর্থ খন্ড আট নম্বর তিস্টাই ইমাম তিরমেজি চারশো নম্বর হাদিস হাদিস্টা সহিদ আঠেরো নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই দিনে আপনার কি হবে কোন যাবে একটা আগে শুনলেন পদে পদে আপনার গুনামা পেয়ে যাবে উনিশ নম্বর হলো এই দিনে প্রতিদিন সপ্তাহের প্রতিদিন কিন্তু জাহান নামের আগুন কি করা হয় জ্বালানো হয় তার তাপ বাড়ানো হয় কিন্তু জুমার দিনের বৈশিষ্ট্যর কারণে এই দিনে আল্লাহ রব আলিন জাহান নামকে জ্বালানো থেকে বন্ধ রাখে যেটা হজরত আবু কাতাদা রাজি আল্লাহ প্রমায়িত বিশ নম্বর একটা যদি আলোচনা করছিলাম এই দিনে একটা এমন মুহূর্ত রয়েছে যেই মুহূর্তে আল্লাহর পান্দা যদি হাত উঠে আল্লাহর কাছে আল্লাহ তাকে মুসলিম হাদিস হজরত আবু রাজি আল্লাহ করণিত আল্লাহ জুমার দিন একটা মুহূর্ত রয়েছে এই মুহূর্তটা তো আল্লাহর বাংলা যদি দাঁড়িয়ে নমাজ পড়া অবস্থায় আল্লাহর কাছে চাই চাই তাহলে আল্লাহ অবস্থা অবশ্যই তাকে দান করবেন আল্লাহ রসুল ইশারা করলেন যে সময়টা খুব অল্প এই সময়টা নিয়ে একতলাফ আছে কোন সময় কেউ কেউ বলেছেন যে মসজিদে ইমাম মেম্বারে বসা থেকে নিয়ে ক্ষুদার শেষ করা পর্যন্ত কেউ বলেছেন যে আসর থেকে নিয়ে মাগরি পর্যন্ত এবং এটাই হলো রাজেহ কাল তো আসরের পরে তো নমাজ পড়া চাই যাচ্ছে নাকি তাল্লাহ রসুল বলছেন যে কায়মিশালী দাঁড়িয়ে সে নামাজ অপেক্ষা করে মসজিদে তাহলে সেজন্য নামাজেই পড়লো বুঝতে পারলেন যে কোনো মানুষ যদি একক্র নামাজ পড়ে আর এক বসে থাকে সেজন্য নামাজের মধ্যেই থাকলো এই আমরা আচেষ্টা করব ইমাম যখন খোদ বাদায় সময় আল্লাহ কাছে দোয়া করতে বিশেষ করে মাগরীব আসর থেকে মাগরীব পর্যন্ত এই সময়টা আমরা অনেক সময় কিন্তু এই দিনটাকে নির্দিষ্ট করি বাজার করা যে নির্দিষ্ট আল্লাহ আমরা গুরুত্ব দান করব। এই দিনের বৈশিষ্ট্য একুশ নম্বর হলো যে এই দিনের কি রয়েছে জুমার নামাজ এই জুমার নামাজের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো অন্য নামাজের চাইতে এই নামাজের একটা বৈশিষ্ট্য রয়েছে আর সেটা হলো এই যে এই নামাজের জন্য ক্ষুদা রয়েছে এই জমা এই জুমা এই জুমার নামাজের জন্য কারো কারো কার শর্ত যেখানে সেখানে এই জুমার নামাজ হবে না কেউ কেউ শর্ত জুড়েছেন কমপক্ষে চল্লিশ জন হতে হবে বিভিন্ন শর্ত করেছে আর কি কেউ কেউ এখানে অবশ্যই যে মুকিম ব্যক্তি তার উপরে জুমার নামাজ খরচ অন্যের ব্যক্তির উপরে না এই জন্যে এখানে ক্ষুদ্বা দিতে হবে একাত্রিত হতে হবে এই জন্যে এই দিনের একটা বৈশিষ্ট্য রয়েছে এটা একটা বৈশিষ্ট্য এই নামাজের জন্য। এই নামাজের বা একটা বৈশিষ্ট্য হল কি এই দিনে ক্ষুদবা দান করা এবং এই ক্ষুদার মধ্যে মানুষকে দিক নির্দেশনা দান করা এই দিনে মানুষের প্রিয় আলোচনা করা বিশেষ করে আমাদের তো আমরা আমাদের দেশে যেহেতু আমরা মনে করি অনেকেই যে জুমার দিয়ে খুদ্ আসলে এটা কিন্তু ভুল বরং যে যেই ভাষার খাতির তিনি সেই ভাষা দিয়ে ক্ষুদা দান করবেন ক্ষুদ্র মানে ভাষণ ক্ষুদ্র মানে মানে ভাষণ আর ভাষণ যদি আরবি দিয়ে পড়ে ওই কি বলে আমাদের আশাফ আলী থানবী রাহমা দেওয়া বারো মাসের বারো চাঁদের বারো কুদ্া যেটা দান করেন যে জন্য চালু করা হয়েছে তার যে উদ্দেশ্য সম্পূর্ণকে পণ্ড করে দেওয়া হয় যারা আরবিতে ক্ষুদা দেওয়া লাজে মনে করে। আর এখানে কারণ হচ্ছে তারা মনে করে জুমার চারিকা জোহরের চারিকাট जोहर बदले हल खुदबात जगहबाज जो है ना कि खुतबा नमजे स्थान होत ठीक तमाम साहेब कथा बोलते इमाम पुरेजने का देखे कथा ब ইমাম যে ইমামের সঙ্গে কথা বলতে পারে উঁজু ছাড়া হবে যে উজু করে তারপরে বাকি ক্ষুদা পূরণ করবে কিন্তু নমাজ যদি উঁজু চলে যায় অবশ্যই উঁচু করে আসতে না তার নামাজ হবে না খুদবা মানে ভাষণ এজন্যে ইমামিফা রহমতুল্লাহ আলায় নিকোটে बुझाई আরে খুদ্ বুঝানো ভাষণ দেওয়া ইমা আবহানিবাহ যখন আমরা বলি তখন ইমামকে যদি আরবিদিয়ায় পড়ে কি বুঝবে ইমা আবহানিফা কোথাকার লোক ছিলেন আরব না ছিলেন আগামী ছিলেন তিনি আরামি ছিলেন না কাজী মাঝাবের দোহাই দিয়ে খুদ্া আরবি দিয়া হবে প্রতিটি মসজিদেও দেখবেন ওই বারো চাঁদের বারো খুদবা রাখা আছে এখন খুদবা যেহেতু হয় না বায়ানের নামে বসে বসে কিছু আলোচনা করে রাসুল যেটা করেন নাই রাসুল খুদবা এসেই খুদবা দিয়েছেন এরপরে নমাজ পড়িয়েছেন আপনি তার আগে একটা বায়ান চালু করলেন রাসুলের সুন্নত হলো এটা রাসুলের সুন্নত নাকি আমি এক জায়গায় ক্ষুদা দিই আমার এক ভাই আফিজ আব্দুল মান্নান সাহেব তিনি ছুটিতে বাড়ি গেছেন একটা ক্যাম্পের মসজিদে খুদবা দিবেন তো বয়ান দিতেন তাই প্রথমে গিয়ে বেকুব সিজে গেলাম হঠাৎ করে যখন ক্ষুদা শুরু করি তাহলে তো তারপরে আল্লাহ তুমি দান করো পয়েন্টাইন দিয়ে বললাম যে দেখেন এইভাবে না বরং ক্ষুদাতে আলোচনা হতে হবে এরকম দু চার খুদ্ মানে পয়েন্টাইন দেওয়ার পরে একদিন মোক্টার ইয়াকে বললাম মজানকে দেন আজান দেন ঘোষণা দিলাম আগামী দিন বারোটার সময় আজান হবে এবং ক্ষুদার শুরু হবে আলহামদুলিল্লাহ এর আগে কিন্তু একটু তিল মালিশ টালিশেছে আলহামদুলিল্লাহ ওরা এবং কাকে বলে রাসুলের সুন্দর আল্লাহ হকুলের হকি এরপরে মার্শাল এখন ক্ষুদায় আলোচনা হচ্ছে ব্যক্তি কোনো কেউ জিজ্ঞেসও করল না যে কেন আপনি এটা শুরু করলেন তাহলে মানুষকে বুঝাতে হবে ফুট করে গিয়ে বিদাত বলবেন ভুট করে গিয়ে একটা শুরু করবেন না আগে বুঝান খুদবা কাকে বলে খুদবা কিভাবে দিতে হয় খুদ্ গুরুত্ব কি তাৎপর্য কি যাই হোক এটা একটা বৈশিষ্ট্য যে জুমার দিনে কুদবা দান করাই এবং সেই ভাষা সেই ভাষা না আলোচনা করবেন ক্ষুদা দেবেন যা জাতুক সময় কুলায় ক্ষুদা দিবেন এখানে আলোলোচনা হবে বাংলা ভাষায় বাঙালিদের জন্যে উর্দু ভাষায় উর্দুদের জন্য হিন্দি ভাষায় হিন্দিদের জন্যে ভাষায় ফার্সিদের জন্য ইংলিশদের জন্য ইংলিশ দিয়ে হবে আর বিভাগ করে দিয়ে এটা একটা বিরাট আমাদের কি করেছে থেকে বঞ্চিত করেছেন আমাদের দেশে হুট করে গিয়ে ফতোয়া নিয়ে ঝগড়া শুরু করবেন না বৈশিষ্ট্য অন্যদিন আপনি কাজকাম করবেন না শুধু জিজ্ঞাসা কাজ শুরু করবেন এমনটা করা ঠিক হবে কিন্তু জুমার উদ্দিন জিহুতির একটা বৈশিষ্ট্য যাকে নির্দিষ্ট করার বানানোর জন্য কি আপনার জন্য জায়জ রয়েছে এদিনে আল্লাহ রব্লা আলামিন জান্নাতীদের শুক্রবারের দিন জান্নাতিরা যখন জান্নাতের প্রবেশ করবে জাহ্নামীরা জান্নামে প্রতি শুক্রবার আল্লাহ রব আলাম জান্নাতীদের সঙ্গে কি করবেন দেখা করবে। শুক্রবারের একটা বৈশিষ্ট্য এবং জান্নাতের সবচেয়ে বড় নিয়ে আমার যেটা হবে সেটা কি দিদারে ইলাহি আল্লাহর সঙ্গে যেটা সাক্ষাৎ এই জন্যে জান্নাতিরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলে বলবে তোমরা আর কি চাও বলবে আল্লাহ এটা ছাড়া আর জান্নাতের কোন নিয়াম তোমার কাছে চাই না আল্লাহ হয়তো এজন্য এই দিনটা কি দিন হবে শুক্রবার দিন এবং জান্নাতিরা শুক্রবারের দিন কি করবে তাদের একটা বাজার থাকবে বাজারে তারা যাবে আর ওই বাজার থেকে যখন ফিরে আসবে তাদের সৌন্দর্য বর্ণিত হয়ে যাবে আজকাল আমরা বাজারে গেলে কালো হয়ে আসি ধুলা তে কিন্তু জান্নাতের বাজারটা উল্টা যেখানে গেলে মানুষ আরো সৌন্দর্য হয়ে আসবে বাড়িতে যখন ফিরে আসবে তাদের হুর এবং তাদের যারা খিদমাতে যারা আছে বলবে চিনতে পারবে না বলে আমি আজকে বাজারে গিয়েছিলাম এসে দেখবে তাদের স্ত্রী বা তাদের হুররা তারাও কি বেশ সুন্দর হয়ে যাবে সেই দিন এই শুক্রবার দিন দিদার ইনাতি বলতে জুমার দিন এই দিনের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহরু কসম খেয়েছেন এই দিনের কামত হবে এই জন্য একটু আগে যেটা বলছিলাম আসমান জমিন পাহাড় পর্বত নদ নালা খাল বিল পশু পাখি যত সবাই এই দিনকে যখন ডুবে যখন রাত এই দিনে কি আমি আল্লাহর আমরা হয়তো সেটাকে ভয় করি না এই দিনের আর একটা বৈশিষ্ট্য যে দিনটা আল্লাহ রব্লা আলমিন তিনি আমাদেরকে হৃদায়ত দান করেছেন খ্রিস্টান এবং ইহুদরা এই দিনে হয়েছে এদিনের বৈশিষ্ট্য হল যে দিনটা এই দিনে এই দিনে নির্দিষ্ট করে রোজা রাখাও নিষেধ কেউ যদি জুমার দিনকে নির্দিষ্ট করে রোজা রাখে নিষেধ তবে একজন মানুষ মনে করেন একটা তারিখ নমাজ রোজা রাখে বাই এই করে সেই দিন পড়ে যায় মাফি মুশকিল প্রতি মাসে তিনটা রোজা রাখেন আর সেটা পড়ে গেল জুমার দিন মুশকিল নাই কিন্তু নির্দিষ্ট করে জুমার রাত্রিতে বেশি বেশি করে এবাদত করা নির্দিষ্ট করে ওই রাত ওই দিনে রোজা থাকা নির্দিষ্ট করা কি যায় না আল্লাহ নিষেধ করেছেন এটা বোখারি মুসলিমের নির্দিষ্ট করে কোন ইবাদ না করে একদিন আগে পাছে করে তার সঙ্গে মিলিয়ে রাখতে পারে এই জন্যে এই দিনের বৈশিষ্ট্য অনেক রয়েছে বিশেষ করে এই দিনে যেহেতু আমরা জমায়েত হই হ্যাঁ আমাদের সাপ্তাহিক যে জমায়েত দিন আমরা জুমার দিন এর চাইতে বড় হলো আপনার ঈদের দিন এর চাইতে বড় কোনটা হজের দিন এর চাইতে বড় হবে কোনটা ক্যাম হাজির দিন এই জন্য বন্ধুকোন জুমার দিনের অনেক বৈশিষ্ট্য রয়েছে এবার আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত যার আকেল রয়েছে কোন পাগলের উপরে জুমার নামাজ ফরজ না এবং যে বালিক ছোট বাচ্চাদের উপর জুমার নামাজ ফরজ না মুসলমান হতে হবে যার মুসলমানের উপর তো ফরজ না এবং তাকে বাড়ি বানিয়ে বাসিন্দা হতে হবে বাড়ি বানিয়ে মানে কেউ যেন তাবু দিয়ে বাড়ি করে রেখেছে। তাহলে যা মনে করে আসছে এক মাসের জন্য আপনাদের গ্রামে আছে ওর উপরে ফরজগার উপরে যে মাসা পাকা বাড়ি বানায় বাড়ির স্থায়ী বাসিন্দা তার উপরে তাহলে বোঝা গেল মুসাফিরের উপরে জুমার নামাজ ফরজ না জুমার নামাজের বৈশিষ্ট্য আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আলিফ নেমাস নমাজ থেকে যারা নমাজে আছে না তাদের সম্পর্কে বলছেন আমি ইচ্ছা করি তাদের বাড়িগুলিতে কি করি আমি আগুন জ্বালাইতে তাদের পুরী ছাই করে দিই আল্লাহুল বলছেন আনি মেউমার আন থেকে আমরা শুনেছি তিনি বলেছেন মেম্বারে দাঁড়িয়ে জুমার দিনে যারা জুমা ত্যাগ করা থেকে যদি পরিত্যাগ জুমা ছাড়া থেকে যদি তারা না বিরত থাকে তাহলে আল্লাহ মেরে দিবেন এবং তারা গাফিল গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মানে আল্লাহ করে না আল্লাহকে যারা স্মরণ করে না অন্য হাদিস আল্লাহ রসুল বলছেন মান তারা জুমা আইন তাহাও নান তবে আল্লাহ আল্লাহ যে ব্যক্তি অলসতা করে তিনটা জুমা ছেড়ে দিবে তার অন্তরে আল্লাহ মোহর মেরে দিবেন আল্লাহ আল্লাহ এই জন্য বন্ধুগণ জুমার নামাজ যদি কেউ জেনে শুনে ত্যাগ করে তাহলে তো সে কাপে ইচ্ছা করে মনে করেন ঘুমায় থাকল বা কোনো কারণে তারপরেও তার কি রয়েছে বিরাট কি রয়েছে তার মোহর মেরে দেওয়া হবে অনেকেই বলে আরে তিনটা জুমা না মাসের তিন জুমা পড়ব না চতুর্থ জুমা পড়ব আমাকে একজন ছোট ভাই একদিন বললেন যে আমার রুমে সাত জন আছে বাংলাদেশি তিন জুমা পড়বে না আরে রমজান মাসের জুমার দিনে সে জুমা পড়ে না অন্য নামাজ তো নাই নিজেই সেই মহাদ্দেশ হয়েছে যে তিন জুমা কোন অসুবিধা নেই চতুর্থ জুমা ছাড়লে অসুবিধা আর এক অক্ট নোমাজ ইচ্ছা করে ছাড়লে তো সে কাপেরের মধ্যে কোন সন্দেহ নেই এই জন্যে জুমার দিনে ফরোজ বা জুমার নামাজের পূর্বে নামাজ সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে জুমার নামাজের পূর্বে নির্দিষ্ট কোনো নামাজ সন্ন্য নামাজ নাই বুঝতে জুমার দিনের নির্দিষ্ট কোনো আগে নামাজ নাই যত ইচ্ছা তত পড়তে পারে দুই দুই রাখা করে সে যত ইচ্ছা ততই পড়তে পারে প্রথম গিয়ে তাহিয়াত মসজিদ দুই রেখাত পড়বে এরপরে ইচ্ছা করলে সে নামাজ পড়বে যে কিরাজগার করবে কোরআন তেলাত করবে যা তত পড়তে পারবে নির্দিষ্ট কোন চার রেখা যেটা আমরা পড়ি আসলে হলো কি জোহরের চার সেট করে দিয়েছে ওই যে ভুল যে জুমার নামাজটা জোহরের স্থানে না জুমার নামাজ একটা স্পেশাল নামাজ জহরের সঙ্গে কোন আপনাদের একটা কথা ভুলে গেছিলাম স্মরণ হলো যদি আরবি দিয়ে খুদবা শোনা ওয়াজেব এবং দয়াই ওয়াজেব হয় তাহলে একজন মানুষ জুমার খুতবা শুনতে পারলো না একামাত হলে এসে নামাজ শুরু করলো দুই রেখা পড়বে না চার রেখা পড়বে এমনকি আমাদের হানাপিমাজ হবে যদি তাসাহত পাই তবা পড়বে অন্যান্যদের মতে যদি রুকু পাই তাহলে চার রিকা জোর তাহলে যদি আরবি দিয়েই অজেব হতো নমাজের স্থানেই হতো তো যে ব্যক্তি পারে নাই তাহলে তো তার জুমার হবে না দুই রিকা পড়তে না তাকে চার রিকাতেই যার খুদ্ শুনতে পারে নাই কিন্তু এখানে তার জমাই পড়তে হবে তাহলে তো দুই জায়গায় আপনার ফদয়া গন্ডল হয়ে গেল একমুখী বিপরীত হয়ে গেল যে ক্ষুদ্রের সালামের একটু আগে যদি বসতে পারে তবে দুই জিগাত চলবে তাহলে কেমন হলো ভদুয়া ইমামের নাম দিয়ে মাঝাবের নাম দিয়ে আমার মনে হয় মাঝহকে ভালো করে পড়া দরকার যে ইমাম কি বলেছেন আমার ইমাম কি ফতোয়া দিয়েছেন শুধু বই পুস্তক কিছু দলিল বা কোরআন হাজার খবর রাখলাম না ইমামেরও কথা রাখলাম না আর এক ইমাম বানাইলাম এটা তো বড় আমি মনে করি ব্যাকুব ছাড়া আর কিছু না এই জন্যে জুমার নামাজের আগের আমরা চারদিক কোন দলিল নে হাদিসিত এরপরে তিনি দুইটি কাজার নামাজের পরে দুইটি কাজ করতেন এবং তিনি বর্ণনা করতেন আল্লাহ রসুল এইভাবে করতেন রাহু আবু বুঝতে পারলেন আবহাওয়া হাদিস যেটা আমরা ওই বায়ান দেওয়ার পরে বলে যারা নামাজ পড়েন নাই চারিকা সুন্নত পড়েন কোথায় পেল কোথায় পাওয়া গেল এবং বাকি চালাই রাখে তাহলে বন্ধুক জুমার নামাজের পূর্বে নির্দিষ্ট কোন সুন্নত নামাজ নেই জোহরের নামাজ ট্রেনে আসাটা হাদিস বিরোধী কাজ বরং করে যত পড়তে পারেন এক সময়ুঝতে পারলেন কারণ আল্লাহ রসুল বলছেন রাত এবং দিনের সুন্দর তপল নামাজ কয় রে করে দুই দুই রেকাত করে তবে যদি কেউ চারও পরে যায় তো উত্তম দুই দুই করে সালাম ফিরে দেওয়া আর একটা হালসি পাওয়া যাচ্ছে আব্দুল বলছেন আল্লাহ রসুল জুমার পরে ছয় রিকাজ করতেন তাহলে বুঝা গেল কি তিন রকম হালিস পাওয়া গেল চার দুই ছয় আবদুল্লাহ নোহমার সাহাবি যখন মসজিদে নামাজ পড়তেন দুই রিক্ড করতেন বাড়িতে গিয়ে পড়লে চাধিকার পড়তেন তাহলে বোঝা গেল এটাও করা যেতে পারে যে মসজিদে পড়লে দুই আর বাড়িতে চলে গেলে চার বিভিন্ন রকম হারিস আছে আপনার আগে আমি বলছিলাম যে মাঝহাব একটি মাঝাব মানার যে একটা বড় ক্ষতি আছে সেটা হলো কি একটা হারিস মানবেন কারণ আপনার মাঝে দুই হারিস না যদি আপনি মাঝহের বাউন্ডারি ভাঙ নিয়ে যদি একটু সামনে যান তাহলে আপনি বিভিন্ন রকম রাসুসাল্লাম বিভিন্নভাবে আমল করেছেন বিভিন্নটা করবে ওটাই উত্তম না একটা উত্তম রাসুল একাধিক আমল করেছেন এক ওইটাই করা উত্তম না একটা ধরে থাকা উত্তম রাসুল যেভাবে করেছেন সবগুলি করা উত্তম কিনা বলবো যে হাদিসের মাধ্যমে যখন ইসলাম জানবেন তখন দেখবেন বেশ অসাধ রয়েছে এর মধ্যে ব্যাপকতা রয়েছে কিন্তু যখন আপনি কিছু বই পড়বেন তখন দেখবেন যে না ওই একটাই ধরে যেরকম বেতরের আলোচনার আগে করেছিলাম তিনরে কাতের বেশিও পড়া যাবে না কমও পড়া যাবে কিন্তু রাসুলের হাদিস যদি দেখেন তাহলে একও পড়া যায় তিনও পড়া যায় পাঁচও পড়া যায় সাতও পড়া যায় নয়ও পড়া যায় এগারো পড়া যায় ঠিক কিনা হাদিসের আলোকে জীবন করার আমাদের অভ্যস্ত হতে হবে এই না আপনি মাঝাব ছেড়ে দিয়ে চলে যান আসেন সেখানে থাকেন কিন্তু আপনি আপনার হাদিস অনুযায়ী আপনি আমল করেন কোন মাঝাবের আলেম বা কোনো লেখক বা কোন ইমাম বলে যাই এটাই ধরে থাকো আর বাকিটা আমল করা যাবে না এটা কেউ বলতে পারে কেউ হাদিস ছেড়ে তাহলে আগে কোন নির্দিষ্ট নামাজ নাই জুমার নামাজের পরে দুই অথবা চার অথবা ছয় সুন্নত নামাজ বাকি নফল আপনি যতই পড়তে পারেন এর মধ্যে কোন সন্দেহ নেই এরপরে যেটা থাকে যে ইমাম যদি ক্ষুদা দেয় এ অবস্থায় তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কি না আমার দেশের নিয়ম হলো ক্ষুদা শুরু হয়ে গেলে আর নামাজ পড়া যাবে না ঠিকই না কিন্তু শুনে নেবেন আঞ্জাবের ইনকালা রাজুল জুমা জাবে বলছেন একজন মানুষ জুমার দিনে ঢুকলেন সবাই হারিশ বর্ণনা করেছেন রসুসাল্লাম অন্য বরণাই বলছেন কেউ যদি আসে আর রাহ মুসলিম অন্য বরণায় আছে মুসলিমের কেউ যদি নমাজ মুসলিমের হাদিস আবু দাওয়ার হাদিস কি করবেন আপনি আমল করা থেকে আপনাকে বিরত্ব রেখেছে কে বিরত্ব রেখেছে তাহলে বন্ধুগণ ইমামসিদা আসবে বসার আগে যেন দুই রেখা নামাজ পড়ে বসে আর খুদ্ নামাজ পাইলেন আমরা অনেক সময় দেখি গিয়ে আগে বসে বসে গিয়ে উঠে তারপর নামাজ শুরু করি কোথায় পেল এই বসাটা জানিনা জানিনা থেকে এই বসাটা পেল দেখা দেখি না কোনো ফতোয়া আছে আমার তো জানাবতে মাঝাবের কোনো ফতোয়া আছে বলে আমি জানি না থাকতো পরে হয়তো কারণ আমি মাঝাব হয়তো অত খুঁটি খুঁটি পড়েছি কিনা জানিনা এই জন্য বন্ধুগণ হাদিসের খেলাফ করা নিঃসন্দেহে তা গরিহিত কাজ এটা অন্যায় কাজ এজন্য হাদিসের আমল করব আমরা যাই হোক এরপরে সময় বেড়ে গেছে আর আমরা আলোচনা না করে গিয়ে বলবো যে আমাদের আর একটা কথা আছে আমাদের জানা উচিত এর মধ্যে আরো কিছু আলোচনা ছিল বাদ দিলাম যে পুরুষরা নামাজ বাইরে নামাজ না পড়া পর্যন্ত মহিলারা নামাজ পড়ে না এমন একটা আছে কিনা এটা নিঃসন্দেহে এটা ভুল কারণ মহিলাদের উপরে জুমার নামাজ পড়ো না ঠিক কিনা তাই যখনই টাইম হবে তাদের আওয়াল টাইমে নামাজ তারা পড়ে নেবে এই জন্য করবে কখন তারা বের হয়ে আসবে তারপরে পড়বে নিঃসন্দেহে এটা হানিস ভিত্তিক না কোন ব্যক্তি যদি জুমার নামাজ এসে খুদবার শুনতে পেলো না এক রাখ যদি নামাজ পেয়ে যায় তাহলে পুরা নামাজেরই নেকি পাবে জুমার নামাজের যে নিকি সেই নীকি পেয়ে যাবে তবে দুই রেখা পড়বে কখন আর এক রেখা পড়বে চার রেখা পড়বে কখন কারো কারো মতে যদি তার সাধেও পেয়ে যায় একটা আগে যেটা বলছিলাম তবুও দুই রেখাট পড়বে আর অধিকাংশের মতে যদি এক রাখাট পাই তাহলে দুই রেখাট পড়বে যদি এক রাখাট না পাই এক রাখা মানে লাস্ট যেটা হলো রুপু পাওয়া ইমাম কে রাখাতে রুকু যদি পেয়ে যায় কিনা নিবে রুকুর পরে গিয়ে যদি অংশগ্রহণ করে তাহলে তাকে সে কি হবে জুমার নামাজ পড়ে গেল তাহলে তাকে দুই রেখা করতে হবে আর সালাম ফিরানোর পরে যদি আসে তাহলে আর জুমার নামাজ পড়তে পারবে না তাকে চার রেখাতেই পড়তে হবে জুমার দিনে যদি ঈদের নামাজ হয় জুমার দিনে ঈদের ঈদের দিন তাহলে যদি ঈদের নামাজে অংশগ্রহণ করে ঈদের নামাজ পড়ে তাহলে তার উপরে আর জুমার না। উত্তম হল আবারও জুমার নামাজ পড়া কেউ যদি না পড়ে জুহর পড়ে নেই মানে মাহাল্লার জামে মসজিদে আসলো না কোনো অসুবিধা নেই আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বললেন যে আজকে একই দিনে দুইটি ঈদ একত্রিত হয়েছে আজকে আমরা ঈদের নামাজ পড়লাম যে চাইবে তোমরা জুমাই হাজির হবে আর যে চাইবে হাজির হবে না তবে আমরা জুমা নামাজ পড়বো কেউ বললেন রাসুল সাল্লাহ না পড়ে মুশকিল আপনার মাহ্লার মুশিদে আজান দিয়ে কি করবেন আপনি জোর পড়ে নেবেন তবে ইমাম যিনি তিনি আসবেন কিছু লোক তো এখন খতিম সাহেব যদি বাড়িতে পড়ে নিতেন তো মুশকিল কিনা রাসুল সাল্লাম যেহেতু জুমা পড়িয়েছেন জাতির জন্যে সবার জন্যে তখন আমিন আমিন বলবে শুধুমাত্র যখন ইস্তেজকার নামাজ করবে পানি চাই যখন দোয়া করবে ইমাম যখন হাত উঠাবে আপনারা হাত উঠিয়ে মোক্তা দীরা আমিন আমিন বলা মুস্তাহাবাসুন্ন ইয়া ছাড়া আল্লাহ আকৃস না আল্লাহ পানি দাও পানি চা যখন দোয়া হবে তখনই শুধু মোকাদিরা তার সঙ্গে কি করতে পারবে বা কোন সুন্দর দ্বারা প্রমাণিত না শুধুমাত্র যদি দোয়া করে পানি চায় আল্লাহর কাছে ওই মুহূর্তে শুধু আমিন বলতে পারবে সবাই মিলে হাতও যদি হাত উঠাই মোক্তাদিরা হাত উঠাতে পারবে বাকি অন্য সময় আমিন বলা হাতির দ্বারা প্রমাণিত না আর মাসলা মশলা বলে শেষ করছে আলোচনা সেটা হলো এই জুমার নামাজের যেহেতু আমি যেহেতু সম্পূর্ণ শুনতে পাই নাই হ্যাঁ কাজই জুমার পরেও চারিকা জোহরের নিহতে পড়ে না হয়েছে কি না আমার হল কি না এই সন্দেহে পড়ে আর আছে এটা নিঃসন্দেহে এটা নিঃসন্দেহে বিদাত যেটা না আল্লাহ রসুল করেছেন না সাহাবাহরম করেছেন না কেউ করেছেন না কোনুল সাল্লাম এটা করেন নাই সাহাবা ইকরাম করেন নাই তাবিরা করেন নাই ইমামরা করেন নাই আপনি সন্দেহকে এবং সবসময় মনে রাখতে হবে একটা কথা ভালো করে বুঝেন আজকের আলোচনায় যে জুমার নামাজ স্পেশাল মুস্তকল একটা নামাজ হুকুম আলাদা এর সবকিছু আলাদা জোহরে হলে তার আগের জোহরের চারিকার জোহর সুন্দর করতাম কিন্তু ওই যে বললাম আপনাদেরকে ভুল হাবিস না বুঝে ওইগুলিকে এখানে সেট করে দিয়ে আর বাকি জ্বালানো ইত্যাদি সবকিছুই রয়েছে যেগুলি আপনার আলোচনায় আজকে হয়তো বুঝতে পেরেছেন অনেকগুলি সহি হাদিসের উল্টো আমল আমাদের দেশে চালু আছে এই জন্য আমরা আসুন সোহি হাদিসের আলোকে আমরা জীবন করবো আল্লাহ রব আরমিন এই জুমার দিনের বৈশিষ্ট্য জুমার দিনের তাৎপর্য জুমার দিনের গুরুত্ব এদিন আমরা বেশি বেশি করে অসলের প্রতি দূরতপাঠ করব এদিন আমরা তাড়াতাড়ি করে করে আমরা মসজিদ যাব রাত্রিতে আমরা এবাদতে কাটাব চেষ্টা করব শুধু তো জুমার দিনেই না অন্য দিনের সঙ্গে আমরা তবে এদিন থেকে আমরা গুরুত্ব দান করব বেশি বেশি করে দূরতপাঠ করব এদিনকে আমরা সময় নষ্ট না করে আল্লাহ রব্লা আলামিনের এবাদতে কাটার চেষ্টা করব এবং আপনি আমি জানি না যাক জুমারের দিনে এই জুমাইটি কেমত হবে কিনা যদিও কিছু বড় বড় আলামত এখনো হয় নাই তারপরে আলামত আসে মনে করেন পুঁথির মালা একটা কেটে দিলে যখন একটার পর আর একটা আসতে থাকে ঠিক ওইভাবে আসতে থাকবে একটার পর আর একটা একটার পরে আসবে আপনার জীবনেই তো শুরু হতে পারে কে আপনাকে বলছে কারকে সূর্য উঠবে না পশ্চিমাগর ওখানে এই বন্ধুগণ আমরা জুমার দিনকে গুরুত্ব দিবো আল্লাহরফুল্লাহ আলমিনে গুরুত্ব দেওয়ার জন্য তুমি তফিক দান করিহাজ মোহাম্মদ আজকে রাত বেশি হয়ে গেছে আমাকে আজকে আপনাদের কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে কিছু প্রতিযোগিতার পুরস্কার ছিল আর পূর্বে নির্দিষ্ট কোন সুন্নত নামাজ নাই নফল দুই দুই রাকাত করে আপনি যত পারেন আপনি প্রথম গিয়ে দুই রিকা তাহিয়াতুল মসজিদ পড়বেন আপনি কোরআন পড়তে পারেন এরপরে নফল পড়তে পারেন দুই রিকাট পড়লেন দোয়াদুজ করলেন কোরআন পড়লেন আবার পড়লেন এইভাবে কোন নির্দিষ্ট নামাজ নেই যত পড়েন ইমামে কোরআন করেন নামাজ পড়েন যত পড়েন কোন নির্দিষ্ট নামাজ নেই দুই অথবা চার অথবা ছয় যেটা আপনার ইচ্ছা যেটাই আপনার ইচ্ছা করতে পারেন ছয় পড়েন সব সময় চার পড়েন বা দুই পড়েন একাধিক হাজর আব্দুল্লাহমার মসজিদে পড়লে দুই পড়তেন বাড়ি থেকে পড়লে চার পড়তেন আর মনে হবে ফরো ব্যতীত সর্বনমাজি একটু ওই জন্য আমার আমারই আমারই এক আত্মীয় ওর ফটো বিরাট করে বেঁধে টেবিলের মধ্যে ঝরে রাখছে খবরদার তুই এটাই করতে পারবি না তুই নমাজ পড়ে এত দরকার তুই মশিদি গিয়ে পড়বি এই ঘরগুলিতে যদি ছবি থাকে তাদের তো ফেরস্ত আসবে না জন্য ঘরগুলিকে করবে আসার মতো করবে রহমত পে চেষ্টা করব আপনি ফজরের নামাজ কাজা রেখেছে জুমা পর্যন্ত রেখে দিয়েছেন কেন রেখেছেন বেঁচে থাকবেন আপনি কে বললেন আপনাকে আপনার নামাজ যখনই যে কোনো কারণে কাজা হবে ঘুম থেকে উঠে তখনই আপনি পড়ে নেবেন ঘুমন্ত ব্যক্তি এবং ভুলে যাওয়ার ব্যক্তি নমাজের সময় কখন যখন স্মরণ হবে এবং যখন জাগবে তবে এই না সারা রাত্রি আপনি আড্ডা দিলেন আর ফজলা আগে ঘুমায় গেলেন না আপনি কাজকাম করেছেন ক্লান্ত ছিলেন বা আজকে আপনার শরীরটা জ্বর জ্বর বা ভালো লাগে না ঘুম ভাঙে নাই সেটা আলাদা কথা নিয়মিত বছরের চব্বিশ দিন মাসের তিরিশ দিন বা জুমার দিন বিশেষ করে আপনি গল্প না আপনি নিজে কোন কারণ না করে। ঘটিয়ে নর্মাল আপনি ঘুমিয়েছেন তারপরে ঘুম ভাঙে নাই যখন যাকবেন তখনই নামাজ পড়বেন বুঝতে পারলেন বিশেষ করে যেহেতু আপনাদের মধ্যে অনেকে হয়তো ভারী কাজ করেন অনেক জীবনে এটা ঘটে থাকে কিন্তু জুমার রেখে দেন না ঘুম থেকে উঠে আলার যদি গোসল করার দরকার গোসল করেন বাবুজু করি করেন কিন্তু অনেকেই করে কি আমার কাছে অনেকেই বলে যে ওই মানে ইয়েতে অফিসে বা কাজে যাওয়ার জন্য অ্যালার্ম দেয় নামাজের জন্য দেয় না কাজটাই বড় বন্ধুগণ কাজ আপনার সঙ্গে যাবে না কিন্তু আপনার নামাজ সঙ্গে যাবে জি নিয়ত সম্পর্কে অনেক আলোচনা হয়েছে সংক্ষিপ্ত করা সংকল্প এটা দিলের কাজ এটা মুখের কাজ না বুঝে কাজেই মুখ দিয়ে পড়ার কিছুই প্রয়োজন নেই মুখ দিয়ে কিছুই পড়ার প্রয়োজন নেই বরং পড়লে আপনি রাসুল সাল্লাহিসাল্লামের নামাজের উল্টোটা করলেন রাসুল সাল্লাহ সাল্লাম তার জিন্দিগিতে নামাজ পড়লেন সাহাবাহরাম পড়লেন তাবিরা পড়লেন ইমামরা পড়লেন কেউ কোনোদিন মুখ দিয়ে কিছু বললেন না নিয়ত পড়লেন না বরং নিয়ত করলেন নিয়ত করার জন্য কে বলেছেন রাসুল সাল্লা সাল্লামা নিয়ত না হলে কোনো আবাদ কবল হবে না নিয়ত অবশ্যই করতে হবে আর নিয়ত কাজ নিয়ত মানে সংকল্প এটা দিলের কাজ কাজেই দিল দিয়ে করতে হবে মুখ দিয়ে নিয়ত পড়ার আদৌ কোন প্রয়োজন নেই বরং পড়াটা অনেক ওলামাদের কথার একটা বিদাত যেটা রাসুল করেন নাই আপনি করবেন তাহলে শুরুতেই আপনি আল্লাহটা করবেন এখানে আর একটা কথা হল যেহেতু আমার ভাবে বলছিলাম আমরা অনেক কিছু পড়ি এর মধ্যে কিন্তু আমরা কি করি জাহ নামাজে দাঁড়ার একটা নমাজ পড়ি ঠিক কিনা ইন্নি অজাহাতিল্লাদি আসলে এই দোয়াটা কিন্তু একটা সানা সানা বুঝলেন আমরা সুবাহা কাল্লাম আবাহে পড়ি তাহারিমা বাধার পরে এই সুবাহা ইন্নি অজাহাতটাও কিন্তু একটা সানা রাসুল সাল্লাহ সাল্লাম থেকে বারো প্রকার সানা প্রমাণিত আছে সহিদে তার মধ্যে অন্য অজাহাত এটাও একটা সানা আমার মাথায় কোন হাদিস না এজন্য এটা সুনত নামাজে এই সানাটা পড়া যায় সুবাহা কাল্লাহমদে এটা ফরোজ এবং সুন্নত নকল সব নামাজে পড়া যায় আল্লাহ এই সানাটা শুধু ফরোজ নামাজে পড়া যায় যাচ্ছে এই ধরনের আল্লাহ সুল নামাজের কিছু সানা दाड़ान दुआस मुस्जिदे ढुके मस्जिद समय कम देखें दुई दई कर रिकाट सुन्नत पड़े और जहरे नमजे आगे सुन्नतः चारो करते কেউ যদি আমরা সাধারণত চারিকা একের সঙ্গে পড়ি দুই বৈঠকে এক সালামে এটাও যায় আছে তবে দুই রেখাট করে পড়ে সালাম ফিরে দেওয়াটাকে উত্তম আর দুই রেখাট করে নিহত বানাটা আর উত্তম হয়ে যায় মধ্যে যদি একামত পড়ে যায় তাহলে দুই রিকাতে পড়ে আপনি সালাম ফিরে নিতে পারছেন ঠিক কিনা আপনি পড়তে পারবেন না চার রিকাতে বেঁধেছিলেন শেষ রাকাতে যদি রুকু শেষ করতে পারেন এরপরে একামাত শুরু হয় তাহলে বাকিটা পূরণ করে নিয়ে সালাম ফিরে ইমামের সঙ্গী হবেন আর যদি শেষ রাকাতের রুকু এখনো করতে পারেন নাই ওখানে আল্লা বলছেন যেহেতু রুকু হয়ে গেলে আপনার রেকাপ হয়ে গেছে আর নমাজ আর কোন বাকি নাই বাকি তশৌধ বাকি এই জন্য এটাকে নমাজ বলা যাবে না এই জন্য আপনি পূরণ করতে পারবেন কিন্তু রুকু যদি না হয় তো নামাজ বাকি আপনার লাল নমাজ নাই এই জন্য রুকু যদি শেষ না হয় আর চার রেখাত হলে তো আপনার এক রেখা ফরত ছুড়িয়ে পড়তে পূরণ করতে পড়ে আমাদের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মুসলমানরা অনেকেই পড়ে যেহেতু তোমাদের মশলা একটু উল্টা আছে এই বন্ধুগণ দুই দুই করে পড়বেন ঠিক ওইভাবে জোহরের নামাজের পরেও ও রিকা পড়ার হারিস আছে সময় নাই আপনি এইভাবে আপনি ইন্তজার করেন এরকম আপনি পড়ার নামাজ পড়েন সেজন্য জোহরের আগে এবং পিছুরের নামাজগুলি আগেও চার পরেও চার এই একটা সুরাত হতে পারে আগে দুই পরে দুই দ্বিতীয় সুরাত হতে পারে আগে চার পরে দুই দ্বিতীয় সুরাত হতে পারে আগে চার পরে দুই দ্বিতীয় সুরাতি আজকের মতো এখানে তাহলে শেষ হোক আল্লাহ রফুল আলমী যেহেতু আমার ভাই বলছেন যে হাদিসের মাধ্যমে হাদিসে যেহেতু আছে যে আল্লাহ রসুল সাল্লু আলহ্লামত আগে পড়েছেন ফরজ পড়ে পড়েছেন কেনর যদি উত্তর চান উত্তর হয়তো এক একজন পরে নাই আপনি এই ভাবগুলি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম করেছেন যেভাবে করেছেন ওইভাবে আর কি আল্লাহ ভালো জানেন তবে কেউ হয়তো আপনাকে বলতে পারে যে এই কারণে বা ওই কারণে আর ওইটা হবে তার ব্যক্তিগত ব্যাখ্যা বা মত যেখানে ওই মশলা হাদিস ধরেন ভালো করে হাদিসটা আসরের নামাজের পরে কোনো নামাজ নাই মাগরীবের আগে ঠিক আছে ফজরের কিন্তু ফজরের ফরজ নামাজের পরে সূর্য উঠার পর্যন্ত কোন নামাজ নাই এ একটা হাদিস ঠিক আছে তাহলে যদি আমি মসজিদে যাই জামাত শুরু হয়ে গেছে আমি কি করবো আমার দেশে না। একামাত আমি জামাতে অংশগ্রহণ করলাম হ্যাঁ ওই যে দুই রেখাত ফজরের আমরা সুনুট পড়ি বাহাকি শরীফের একটা হাদিসে আছে ওটা কিন্তু দুর্বল যে একামাত হয়ে গেলেও ফজরের শূন্য দুই রেখাত পড়া যাবে কিন্তু ওটা অত্যন্ত হাদিস কাবিল কবল না বুঝতে পারলেন ওই জয়ী ফারিসের সূত্রে কিন্তু আমরা নামাজ পড়ি কিন্তু আপনি সহিফের আমল চলবে না তাহলে আমি কি করব জামাত করে নিলাম পড়ে নিলাম ফরজ নামাজ এখন শূন্য তো কি করবো যেহেতু হাদিসে আছে যে ফজরের ফরজের পরে আর কেউ নমাজ পড়া যাবে না বেলা ওঠা পর্যন্ত তাহলে এখানে দুইটা সুরাত একটা সুরত হলো যে আপনি শূন্য দুই রেখাটনজ সূর্য উঠার পরেই পড়বেন একটা হাদিস ঠিক আছে এটাও আসলের বাণী আর একটা হাদিস হলো আবুদাউদ্ শরীফের রাসুল সাল্লা সাল্লাম ফরোজ ফজরের ফরজ নামাজ পরে ফিরতে ফিরে বসতেন প্রত্যেকটা নমাজই কিন্তু আল্লাহ রসুল ফিরে বসতেন বখারি শরীফের হাদিস আল্লাহর রসুল প্রত্যেকটি নামাজের সালাম ফিরার পরে ভক্তাদের মুখ সাহাবি বলছেন যে আমাদের মুখ হয়ে তিনি বসতেন কিন্তু বাংলাদেশের ফতো আর কোথা থেকে আসলো যে শুধু ফজরে আর নাগরিবে আর বাকিগুলো চলবে না কোন কোনটা ভুলতলাম নাকি মাগরিবা মাগরিবা কোথায় যে জানি না। এক যুবক নামাজ পড়তেছে এক সাহাবি নামাজ পড়তেছে নামাজ শেষ হওয়ার পরে বললেন তুই কিছু নামাজ পড়ছো কয়া রসুলাল্লাহ আমি তো ফজরের যদি সুন্দর পড়িতে পারি নাই তা আল্লাহ চুপ থাকলেন কি বোঝা গেল যে ব্যক্তি ফরজের ফজরের দুই রেখা সুন্নত পড়তে পারবে না আগে পরেও পড়তে পারবেন তবে তারপরও যদি মনে করে না আপনি সূর্যটার পরে পড়বেন যাই তাহলে দুইটা সুরত হলো। হয় সূর্যটার পরে পরে অথবা আপনি জামাতের পরে আপনি পেন দুটাই জায়গায় আছে আল্লাহ রব্ল আলমিন আমাদের